আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ রচিত বয়ান জামা এই কিতাবটি নিয়ে এই কিতাবটি সংক্ষেপে আকিদা তহাবিয়া নামে বিখ্যাত এবং সবাই এই কিতাবটিকে সারা বিশ্বের মুসলিম এই কিতাবটি গুরুত্ব সাথে পঠন পাঠন আলোচনা করে যাচ্ছেন আমরা এই আলোচনা করছি কিতাবটির মধ্যে আকি দেওয়ার মূল তথ্য দেওয়া হয়েছে যা কোরআন এবং সুন্নাভিত্তিক এবং যার উপরে আমাদের ইমাম আবু হানিফ রহমতুল্লা এবং ইমাম আবু ইউসুফ এবং মাহমদ তারা একমত হয়েছেন এবং সেটা তিনি করেছেন আমাদের ইমাম আলোচনা করতে গিয়ে তাহিদুল আসম সেফাতের আলোচনা নিয়ে এসেছেন তিনি বলেছেন ওলা সেই আমিসলুহ কোন কিছু আল্লাহর মতো নেইটা এই জিনিসটা আলোচনা করে মিসলুহ বলেছেন মিসিল বলেছেন এই জন্য আমরা আলোচনা করেছি এ পর্বে আমরা তাহিদুল আসমেফাতের কিছু গুরুত্ব আলোচনা করব কেন তাহিদুল আসমা এত গুরুত্বপূর্ণ এত ফজলপূর্ণ তাহিদুল আসমা সেফাতকে আমরা জানতে হবে কেন প্রথমত দেখুন যদি আল্লাহ তালা সম্পর্কে আপনি জানতে চান তাহলে অবশ্যই নাম এবং গুণের মাধ্যমে জানবেন যে কোনো মানুষ সম্পর্কে বা যে এক যে কোনো বস্তু সম্পর্কে কেউ জানে তার নাম এবং গুণ জানতে চায় শুধু শুধু নাম দিয়ে অনেক কিছুই কিছু যায় না বা শুধু শুধু যতক্ষণ পর্যন্ত তার গুণাগুণ আপনার কাছে স্পষ্ট না হবে তাহলে কোনো কিছু জানতে হলে তার নামও জানতে হবে গুণও জানতে হবে এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম আর যে যত বেশি গুণান্বিত পৃথিবীতে যে তার যত বেশি গুণ হবে সে তত বেশি বড় বলে বিবেচিত হয় মানুষ সাধারণত সাধারণ যে মানুষ চলাফেরা করে একজন রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালাই বলে আর কিছু বলে না কিন্তু একজন যে বড় লেখা করেছে তাকে অনেকগুলো গুণের গুণে গুণান্বিত করে বলে যে তিনি এই তিনি এই তিনি ইত্যাদে তার অনেকগুলো গুণবর্ণা করে রব্য যিনি সমস্ত মানুষের সম্বাদ সম্মান তিনি দিয়েছেন সমস্ত মানুষের মানুষকে তিনি সব রকমের জ্ঞান তিনি দিয়েছেন এবং সব রকমের প্রজ্ঞা তিনি দিয়েছেন তিনি মানুষকে সব রকমের ভালো ব্যবহার শিক্ষা দিয়েছেন তারা বল তলে তাহলে গুণাগুণ কত বেশি হতে পারে এ বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি এই জন্য যতক্ষণ পর্যন্ত আমরা তার গুনাগুন না জানতে পারব ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল ইজতকে সঠিক সম্মান দিতে পারব না এই জন্য কোরআকারিমে আল্লাহ তালা বলেছেন মা কাদার উল্লাহরিহি তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে পারেনি কখন দিতে পারেনি ইস্কআল আনজাল আলাহ शौंपर्ग? शौंपर्ग ही। जो मानसिल तरह ना रब उबियतर उपरे आघात रबर क्या रब हम जिन्हें मानुष के सबकि पद देखें और तक भलो मन देखिए देवें तरह বিচারের ব্যবস্থা রাখবেন এটা হচ্ছে রবের কাজ রবের কাজের মধ্যে যারা ফোঁড়ন কাটে বা রবের রবের কাজ কাজ ঠিক হয়নি বলে তারা আসলে রবকে চিনতে পারেনি এই জন্য আল্লাহ তালা বলেছেন মা কদার উল্লাহ হাক্কা যে তারা সঠিক সঠিকভাবে আল্লাহর সম্মান দিতে জানেনি অনুরূপ ভাবে আল্লাহ তালা আয়তে বলেছেন মা কদার উল্লাহ হকা কাদরিহি আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানে জানেনি কেনিয়ান কেয়ামা কারণ এই জমিন সমস্ত জমিন আল্লাহ তালার একটি মুষ্ঠির ভিতরে থাকবে কেয়ামতের দিন তাহলে আল্লাহ তালা কত বড় সত্তা যে সমস্ত জমিন তার মুষ্টির ভিতরে থাকবে সেই মুষ্টি সাব্যস্ত হচ্ছে আল্লাহ ভাঁজ করা থাকবে যেমন অন্য আল্লাহ বলে যেদিন আমি কিতাবের কাগজ যেমন একটার একটি রাখা হয় তেমনিভাবে সমস্ত আসমানগুলোকে একটির উপরে একটি রাখব তাহলে বোঝা গেল যে আল্লাহ তালার এই যে এই যে প্রকাণ্ড সত্তা তিনি বড় সত্তা মহৎ সত্তা মহান সত্তা তিনি কত বড় জাত তিনি কত বড় সত্তা তিনি এই জিনিসটা আমরা বুঝতে পারছি শুধু কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং তার গুণাগুণ জানার মাধ্যমে যে ব্যক্তি এই গুণ জানবে না সে হয়তো আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই করতে পারবে না আল্লাহ সম্পর্কে তার মহত্ব আসবে না মনের ভিতরে আল্লাহর আজমত আসবে না এবং আল্লাহ তালা এবার লিপ্ত হবে না এবং এবার জন্য সে উৎসাহবোধ করবে না এই জন্য সময়। আল্লাহ তালার নাম এবং গুণের মাধ্যমে শুধুমাত্র আমরা আল্লাহ এবং তাকে যতটুকু আমরা দিয়ে শেষ করতে পারবো না কিন্তু আমরা যতটুকু বোঝার ততটুকু বুঝতে পারবো যে মহান রবল হিজত যিনি সমস্ত কিছু যিনি কুর্সির ভিতরে সমস্ত আসমান এবং জমিন তার কুরসির ভিতরে জায়গা হয় তার কুর্সি কত প্রকান্ড এবং কত বড় এই हे आर्सने फे रखा एक स्थान और अब्बुल इज्जत तरह आसर ऊपर रही है तो बोझा गल् जरा आज दुनियाते ग्रह नक्षत्र नहीं खूब बड़ मन कर सब ही क्योंकि अल्लाह तला कुरस्र भाटी देर हामसि हमारे सामने पड़े थका भूमिर मतलब कत छोट कत क्षुद्र जिन तखनी बुझे जख आल्ला तलाार नाम और गुणसमूह सठीक उपलब्धि करते यह प्रत्येक समय मना रखते हम जसम सेफाज सम्पर्के ज्ञान रखा अत्यंत जरूरी एखे कैकट विषय उल्लेख करब क्योंकि আসমহ সিফার সম্পর্কে জানতে হবে আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে তাহিদুল আসমাহ সম্পর্কে জানতে হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে উৎকৃষ্ট আলম এবং সবচেয়ে সর্ব সর্বোচ্চ আলম এবং সব মর্যাদা সবচেয়ে উন্নত কারণ যে কোনো জিনিসের মান নির্ধারিত হয় কোন জিনিসটা এটা কি আলোচনা হচ্ছে রব্যুল ইজত হচ্ছেন সবচেয়ে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সত্তা যার সম্পর্কে আলোচনা হতে পারে সত্তার আলোচনা যে বিষয়ে হয় সেটা শ্রেষ্ঠ হবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং সবচেয়ে উত্তম আইন হচ্ছে উত্তম জ্ঞানের জিনিস হচ্ছে আল্লাহ তালা সম্পর্কে জানা এবং সেটাই এই আসম আসম সেফাত যা কোরআন এবং সুন্না এসে সরসুল্লাহ সাল্লাম কি বলেছেন আল্লাহ তালা তার কোরআনে কি বলেছেন এই জিনিসটি জানা হচ্ছে সবচেয়ে বড় এই নিজে সম্পর্কে যত বেশি সময় দিবেন তত আপনি সবচেয়ে বড় আলমের মধ্যে সময় দিচ্ছেন বলে বিবেচিত হবে অনেক মানুষের মতো আমরা এটা বলবো না যে এই বিষয় সম্পর্কে আলোচনা করব না না এই বিষয় আলোচনা করতে হবে অনেকে বলে থাকেন আল্লাহাক রাহ এরকম কথা বলে থাকেন অথবা অথবা কেউ কেউ বলে থাকেন তফাক্কা রফি খালকিল্লা অতফাক্কর রফিজ আতিল্লা এই জাতীয় কথাগুলো কোনো হাদিস নয় এই জাতীয় কথাগুলো শুদ্ধ নয় চিন্তা করতে হবে গবেষণা করতে হবে পড়তে হবে কোরআনে করিমে আল্লাহ কি বলেছেন তা নিজের সম্পর্কে পড়তে হবে জানতে হবে हादी ए मोहम्मद रसल्लाम कील्ला तला सम्पर्ष जानते हैं उपलब्धि करते हैं जीवने वास्तवयन करते हैं द्वितीय सेफात ज्ञान अर्जन হচ্ছে তাকে আল্লাহ তালাকে ভালোবাসার একটি বড় মাধ্যম যত বেশি আল্লাহ তালা আল্লাহ তালার নাম এবং গুন সম্পর্কে আপনি জানতে পারবেন তত বেশি আল্লাহ তালাকে আপনি বেশি ভালোবাসবেন যখন আপনি জানবেন যে আল্লাহ তালা দয়াদ্রহ আপনার আল্লাহ তালাকে ভালোবাসতে ইচ্ছা করে দয়া করবেন যখন আপনি জানবেন আল্লাহ তালা সবকিছু দান করেন আল্লাহ কাকে আপনি ভালোবাসবেন আল্লাহ নামকে দান করে যখন আপনি জানবেন যে আল্লাহ তাল্লাহ গুনা গুণা থেকে তিনি ক্ষমা করেন আল্লাহ তখন ক্ষমা চাইবেন এবং আল্লাহকে ভালোবাসবেন তাহলে আপনার ভালোবাসা আপনার আল্লাহ তালার মহত্ব আপনার অন্তরে তৈরি হবে এবং তার ভয় আপনার অন্তরে আসবে যে তিনি আবার আছে ওয়ালু আনাল্লাহ গাফর রাহিম যেমন আছে তেমনি ভাবে স্বাদ কঠিন শাস্তিদাতা তিনি স্বাদ কঠিন তার একটা গুণ বুঝতে হবে যে আমরা তাকে ভয় পেতে হবে এটা যদি না জানি তাহলে অবশ্যই তাকে ভয় পাব না যতটুকু ভয় পাওয়া দরকার অনুরূপ ভাবে আশা করতে পারেন ইয়ারজুর রহমত রব্বি আল্লাহর রহমত রাশা করবেন কখন যখন আল্লাহ সম্পর্কে জানবেন যে তিনি আপনার কে দান করবেন আপনার প্রার্থিত্ব জিনিস যখন আপনি আয়াত করবেন আল্লাহ বলছেন তেলাওয়াত করবেন আপনার মনে হবে যে আমার রব আমাকে আশা দিচ্ছেন যে তিনি আমার সবকিছু কবুল করবেন আমার দোয়া কবুল করবেন আমার আহ্বানে সাড়া দিবেন যখন আপনি পড়বেন এ আয়াত যারা তোমাদের নিজেদের নফসুর ভোজ ইসরাফ করেছ বাড়াবাড়ি করেছ আল্লাহর রহমত সম্পর্কে নিরশ হবে না তখন আপনার মধ্যে আশা সঞ্চার হবে যে আল্লাহ তারা তোমাকে নিরশ হতে নিষেধ করেছেন তবে আপনি আয়াত আল্লাহর গুণ সম্পর্কে না জানলে আপনি কখনো আল্লাহ রবুল ইজত সম্পর্কে এবং তার আজমত এবং তার প্রতি আপনার ভালোবাসা আপনার অন্তরে প্রবেষ্ট করতে পারলেন না যত বেশি আপনি আল্লাহ সম্পর্কে জানবেন তত বেশি অন্তরের ভিতরে আল্লাহর প্রতি আপনি আগ্রহী হবেন এবং তার কাছে তার শরীয়তের প্রতি আপনি বেশি আত্মসমর্পণ করবেন যত বেশি জানবেন যে আল্লাহ তালা আমাকে শাস্তি দেবেন আল্লাহ তালা আমাকে পাকড়াও করবেন আল্লাহ তালা আমাকে তার শরীয় দিয়েছেন দয়া করে তত বেশি আপনি তার শরীয়ত মানতে প্রবৃত্ত হবেন এবং শরীয়ত বাদ দিবেন না আপনি বলবেন যে আল্লাহর এই শরীর স্বরূপ এ হচ্ছে এমন যে এমন একটি নদী যদি না থাকে যেমন আপনি পানি পান করতে পারবেন না পানির ব্যবস্থাপনা থাকলে আপনি যেমন পানি অপর নাম জীবন বলে থাকে মানুষ তেমনিভাবে শরীয়ত না থাকলে দুনিয়ার জীবনে আপনার সমস্ত কর্মকাণ্ড আপনার নষ্ট হয়ে যাবে আপনি সঠিকভাবে চলতে পারবেন না শরীয়ত হচ্ছে এই জন্য ঝর্ণাধারার মতো যে ধারা থেকে আপনি আপনি মৃত্যু जीवन सुधार मत जहाँ मृत आत्मा केवालतर मध्यमेंल्ला जत बेल्लापर्ण बसिषी जिन दूर थकते हैं तृत्य जिन देते क्यों आसमाउद सिफात सम्पर्कते हैं आसमव सिफातर नाम और गुण किस प्रभाव में पड़े थके আল্লাহ এবং নাম এবং গুণের প্রভাব আমরা দেখতে পাই তার সৃষ্টির মধ্যে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন ইন আল্লাহ উত্ত্রী আহেবুল বিত্রা আল্লাহ তালা বেজোর তিনি বেজোর পছন্দ করেন এই আমরা অ্যাবাতের ক্ষেত্রে বেজোর দিনের বেজোর করে মাগরীব দিয়ে রাতের বেজোর করে উতির দিয়ে অনুরূপভাবে রসুল্লাহ সাল্লা সালাম বলেছেন ইনআাল্লাহ জামিহেবুল জামাল আল্লাহ তালা সুন্দর তিনি সুন্দর পছন্দ করেন এই জন্য আমরা সুন্দরভাবে নিজেদের চলা চলতে চেষ্টা করি আল্লাহ তালা আলিমুন তিনি সবকিছু জান ইহেবুল আল্লামা আলেমদেরকে তিনি পছন্দ করেন তিনি জাওয়াত তিনি সবকিছু দাতা ইহাবুল আজহাদ যারা দানশীল তাদেরকে তিনি পছন্দ করেন তিনি শক্তিশালী এই তিনি আল মোমিনুল কবি আল খায়রুন ওয়াহাবুল আলাহমিন্দারিফ রসুল্লাহাম বলেছেন যে যে ব্যক্তি যে ইমানদার শক্তিশালী হবে সে আল্লাহর কাছে তার চেয়েও বেশি প্রিয় যে দুর্বল ইমানদার তাহলে কেন তিনি কেন তিনি শক্তিশালী প্রিয় হবেন কেন প্রিয় এই জন্য হবেন যেহেতু তিনি শক্তিশালী ইমানদার আর শক্তি আল্লাহ তালে একটি বিরাট গুণ সেই জন্য এই आल्ला तलाार गुण जखे पड़े जखे आल्ला तला गुण पड़े आल्ला तला गुण प्रभाव पड़े से जिनश उत्तम हो जिन जो अपनी आल्ला तला गुणगुली जानते हैं अपनी बुझते हैं गुणगुलिर प्रभाव में পড়বে এবং আমাদের জীবনের এই গুণগুলির প্রভাব পড়লে আমাদের জীবন সুন্দর হবে এবং সঠিক হবে সঠিক পদ্ধতিতে আমরা চলতে পারবো শয়তান অস্বাশ থেকে বাঁচতে পারবো এবং জীবনটা হবে সুন্দর তো সোল্লাহ সাল্লা ইসলাম যেমন বলেছেন ইনোল্লাহ হাই উন আল্লাহ তালা লজ্জাশীল এবং তিনি দান দাতা এর প্রভাব পড়বে আমাদের জীবনে আমরা অবশ্যই আহুল হায়া যারা লজ্জাশীল তাদেরকে পছন্দ করি এবং যারা দান তাদেরকে পছন্দ করি পুরান কারিম আল্লাহ তালা নিজেই বলেছেন ইন ইন ইহাবিন ইহাবুল মো তহরিন তো আল্লাহ তালা পছন্দ করেন তওয়াবিন যারা তওবা করে যারা তওবাকে তাদের পছন্দ করেন আমরাও আল্লাহর কাছে ফিরে আসবে তওবা কারণে আল্লাহ তালকুর ইনলাকা শাকুর হালিম আল্লাহ তালা নিজে বলে সুতরাং আমরা যারা শকর গুজার তাদের প্রশংসা করবো এবং নিজেরাও শকর গুজার হব এভাবে আল্লাহ তালা বারবার বার কোরআনে করিম যে সমস্ত সিফাতের কথা তার উল্লেখ করেছেন সেই সিফাতের প্রভাব আমাদের মধ্যে পড়তে হবে আমাদের মধ্যে সেই গুণগুলি আসতে হবে আমরা সেই হাদিসটি জানি হাদিসটি হচ্ছে রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যে কেয়ামতের মাঠে এক লোককে নিয়ে আসা হবে নিয়ে আসা হবে বলা হবে যে তুমি কি করেছ সে লোকটি বলবে আমি তো তেমন কিছু করিনি তবে একটা কাজ করছি সেটা হচ্ছে যে যখনই আমি মানুষকে ঋণ দিতাম ঋণ দিলে যদি তারা দিতে না পারতো বলতেন ঠিক আছে তাকে সময় বাড়িয়ে দাও পরে দিও এটা আমি করেছি আল্লাহ তালা তুমি তো একটা বিরাট কাজ করেছ এটা তো আমার আমার কাজ ছিল আমি যেভাবে মানুষকে ছাড় তুমি ছাড় দিয়েছ সুতরাং আমি তোমার কাজকে ক্ষমা করে দিলাম সুতরাং এই জিনিসটা আমরা বুঝতে পারি যে আল্লাহ তালার এই গুণগুলো যদি আমরা জানি এবং নিজেদের জীবনে যদি কোন আমরা এই গুণগুলির প্রভাব আমরা নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই আমরা সফল কাম হতে পারবো আল্লাহ তার নাম এবং গুণ জানার মধ্যে একটি বিরাট গুরুত্ব দেখতে পাচ্ছি আসে যেমন ইয়ারুহমুর রহমান রসুল্লাহ সাল্লাহামের কাছে রসুল্লাহাম কাছে আকরাই ইবিনাবেস আত্তা মিমি রাজিউল্লা অথবা অন্য কোন সাহাবি বসা ছিলেন রসুল্লাহ সাল্লাম চুমু খেলেন তার নাতিকে আকরাইম না হাবেস বললেন যে আমরা তো আমাদের সন্তানদেরকে চুমু খাই না রসুল্লাহ তখন বললেন যে আল্লাহ রহমত তোমার অন্তর থেকে ছিনিয়ে না আমি কি করবো আর রহমান যারা দুনিয়ার বুকে মানুষকে দয়া করে আল্লাহ তালা তাদেরকে দয়া করেন বুঝে গেল আল্লাহ তালা রহমান হওয়ার কারণে দুনিয়ার বুকে যারা দয়া করে তাদেরকে তিনি ভালোবাসেন অনুরূপ ভাবে রসুল্লাহ সাল্লাহ আসালাম বলে ইনলাই সিদ্ আল্লাহ তালা পছন্দ করেন গোপন রাখতে দুনিয়ার বুকে যারা গোপন বান্দাদের আমল গোপন রাখবে সেটা এই আল্লাহ নামের কারণেই আল্লাহ গুণের কারণেই আল্লাহ তালা আফুগুন তিনি ক্ষমাশীল আফা ক্ষমা করতে ভালোবাসেন এই দোয়াটি আল্লাহ বলেছেন তো ক্ষমা করে দেওয়াটা একটা মহত্বের লক্ষণ কোরআনে কারিমী আল্লাহ তালা বলেছেন ওফিনা আনিন্যাস মানুষকে যারা ক্ষমা করে দেয় এসবেই হয়েছে কি জন্য এসবই হয়েছে এই জন্য যে রব হিজত এই গুণগুলি গুণান্বিত এই প্রভাব আমাদের জীবনে যদি পড়ে আমরা দুনিয়াতে সফল কাম হতে পারবো এবং আখেরাতে আমরা সৌভাগ্যশালী হতে পারবো এটাই হচ্ছে আসমহ সেফাতের নামের কেন আমরা আসমহ সেফাতফরে ইমার আনতে হবে সেটা আমাদের একটি গুরুত্ব চার নম্বর যে গুরুত্ব কারণ হচ্ছে যে কারণে আমাদেরকে আসমো সেফাতফরে ইমার আনতে হবে তা হচ্ছে যে আল্লাহ তালা আসমান এবং জমিন আসমান এবং জমিন হইতে শুধু সবকিছু ছিল না অস্তিত্ব অবস্থা থেকে তাকে অস্তিত্বশীল করেছেন সেখানে আল্লাহ জন্য করেছেন যেন সবাই চিনতে পারে আল্লাহকে করিম আল্লাহ তালা বলেছেন আল্লাহ খালাক ওমিন আলসালাহুল্লা ইতাল ও আন্দুলা আল্লাহ ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন সাত আসমানকে এবং তিনি এইগুলির মধ্যে আল্লাহর নির্দেশ নাজিল করেন তিনি এই জমিনে তিনি আল্লাহ নির্দেশ নাজিল করেন কি হবে না হবে কার মৃত্যু হবে কার জীবন হবে কার ভালো হবে কার খারাপ হবে সবই আল্লাহ তাল্লাহ তখন নাজিল করেন এগুলোতে তার নির্দেশনা কেন তিনি সেটা করেছেন لتعلموا أن الله على كل شيء قدير ذاتে তোমরা জানো যে الله আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান ও ان الله قد احاط بكل شيء علما আল্লাহ তাআলা সবকিছু সমস্ত কিছু জ্ঞানে সবকিছুকে পরিবেষ্টন এবং আমি চাইনা তারা আমাকে ইন রাজাকুয় মাতিন কারণ আল্লাহ তালা তিনি সবচেয়ে সর্ব ক্ষমতার অধিকারী আল মাতিন তিনি সবকিছুকে सुशृंखल भाव प्रतिष्ठित कर प्रमाण जाल्ला रबुल इज्जतर एबादत करते हैं असम सेफा दिए যেগুলো তিনি আনছেন সাথে অ্যাবাতদের সাথে সাথে বলে দিয়েছেন নাম এবং গুণ আনার পরেই বলেছেন যে অ্যাবাত করতে হবে তাহলে বোঝা গেল যে এই নাম এবং গুণগুলো দিয়ে অ্যাবাতের জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির একমাত্র কাজ হচ্ছে আল্লাহ আনুগত্য করা এই আনুগত্য তখনই করবে আল্লাহ তাল শ্রেষ্ঠত্ব বুঝতে পারবে কোরআনে করিমে আল্লাহ তালা যেমন নির্দেশ দিয়েছেন যখন তিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিনকে কালাতা বলেছিলেন যে তোমরা আমার আনুগত্য করো তখন তারা বলেছিল কলতা আতায় আতাই না তয় আপনার আনুগত্য আমরা চলে এসেছি আপনার আনুগত্য মেনে নিচ্ছি এই যে আনুগত্য তার শ্রেষ্ঠত্ব বুঝতে পারছেন যে আমাকে আমার স্রষ্টা আছেন স্রষ্টার আনুগত্য করাই হচ্ছে স্রষ্টা সম্পর্কে জানে স্রষ্টার জ্ঞান গুণ সম্পর্কে জানে স্রষ্টার নাম সম্পর্কে জানে যারা তারাই শুধুমাত্র তার সঠিক আনুগত্য করতে পারে এই জন্য আমরা দেখতে পাই যে এই আমরা বুঝতে পারছি আল্লাহ তালা আমাদেরকে আমাদের অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব নিয়ে এসেছেন সুতরাং আমাদেরকে তার একত করতে হবে এই আবাদত আমরা তখনই করব যখন তার নাম এবং গুণ সম্পর্কে জানব এবং তিনি যে আমাদের খালেখ মালেক রাজেক তিনি যে আমাদেরকে সবকিছু তিনি আমাদের সমস্ত কিছু আমাদের ভালোমন্দ করার মালিক এবং তিনি আমাদের সব পরিচালনা কেন্দ্রে যখন আমরা জানতে পারবো এই গুণগুলি আমরা জানতে পারব, তখনই আমরা তার আবাদতে প্রবৃদ্ধ এবং তার আবাদ সারে অন্য কার করব না তাহলে নাম এবং গুণের মাধ্যমেই শুধুমাত্র আমরা আল্লাহ তালার সঠিক সঠিক মর্যাদা স্থাপন করতে পারব পঞ্চমত যে কারণে আমরা বুঝতে পারি যে না আল্লাহর হচ্ছে আসমহ সেফার ইমান আনা হচ্ছে ইমানের একটি বড় রোকন একটি বড় রোকন ইমান অঙ্গ এটা বাদ দিলে ইমান শুদ্ধ হবে না কারণ আল্লাহ রহ ইমান বলতে বুঝি যখন বলে যে প্রথম রোকন হচ্ছে বলতে কি বুঝি এমন আল্লাহর বিমান বলতে বুঝে এটাই যে আল্লাহর সম্পর্কে জানা তার নাম এবং গুণ সম্পর্কে জানা তার ফেল সম্পর্কে জানা তিনি কি করেছেন জানা তিনি কি সৃষ্টি করেছেন সেটা জানা তাহলে গেল যে নাম এবং গুণ সম্পর্কে যদি জানতে হয় এবং তার না তার নাম এবং গুণ সম্পর্কে বিল্লা হয় তো আল্লাহর নাম আসম সিফায়াতি হচ্ছে মূলত ইমান বিল্লা এক নাম আল্লাহর সত্যিকার আল্লাহ তালার উপর ইমান আনতে হলে তার নাম এবং গুণের কোনো বিকল্প নেই তার নাম এবং গুণ জেনেই আল্লাহ রবুল ইজতকে জানতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ সুতরাং আমরা সেই আল্লাহ নাম এবং গুণ সম্পর্কে জানবো এবং তার হয়ে গুলো প্রতিষ্ঠা করব ইনশাল্লা পরবর্তী পর্বে আমরা এ বিষয়ে আরো কিছু আলোচনা করবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরহামুল্লাহি